يا رب دايره الحمد لله الحمد لله الذي لا تراه الويون ولا تخالفه الذنون ولا يتفع الواقفون ولا تغيره الحوادث ولا يخشى الثواهر يعلم مكاكل الجبال ومكاكل البحار وعدد قتر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طاري ولا شغل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المستطاع الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وجاء حيا الله في ابنه سراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يعمر مساجد الله من امن بالله وقال جل جلاله الذين جاهدوا فينا لا نهذيان لهم سبلنا وان الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الدين غريبا سيعود كما بدأ فتوبا للغربا وقال سيد البشر صلى الله عليه وسلم سيأتي في على الناس ثمان يكون همة أحدهم بطله ودينه حوام أو كما قال عليه السلاة والسلام আমাদেরকে দুনিয়াতে পাঠাই পরিমান কতটুকু হবে অথবা সত্তর বছর হবে অনেক কম সংখ্যক লোক পাওয়া যাবে যারা ষাট সত্তরের পরে কিছুদিন দুনিয়াতে থাকতে পারবে এরম লোকের সংখ্যা কমই পাওয়া যাবে কিন্তু বুঝতে আল্লাহ আমাদেরকে সংখ্যা বাড়ানোর জন্য আমি তোমাদেরকে পয়দা করি নাই কারণ আল্লাহর মখলুকের সংখ্যা দুনিয়ার মানুষ যদি বাতিল করছে যে আঠারো হাজার মখলুক বা এক রে আছে দশ হাজার কেউ জানে না দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এত বড় পিতার আবিষ্কার করতে পারতে যে দুনিয়ার থেকে পিতা বসায়া মাইপা দেখা দিতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যকে আছে আবার ওই সূর্যের জমিনকে মেয়েটা পেলামছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় কিন্তু মেরে দোস্ত আজ পর্যন্ত এই কথার আবিষ্কার বিজ্ঞান করতে পারে না যে আকাশ কতটুকু লম্বা আর কতটুকু কাশ ওই প্রথম আসমা যে আল্লাহ পয়দা করতেন তার মোটা হল পাঁচশো বৎসরের রাস্তা কমসমি একটি আম মোটা হল পাঁচশো বৎসরের রাস্তা প্রথম আসমান দ্বিতীয়টার সামনে কুমিল্লার সামনে এর গ্রাউন্ড এর ভিতরে ফুটবলটা যতটুকু ছোট প্রথম আসমান দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট এইভাবে আকাশ একটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট আসমানের উপরে আল্লাহ সমুদ্রকে যার গভীরতা আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু আজকে মুখলু আজকে উগম আজকে বেড়ে দোস্ত আমরা আল্লাহকেই চিনি আল্লাহ কে যদি পরিচর্যা করেনা রক্ষনা বেক্ষণকারী কে এটা যদি জানা থাকতো তাহলে ধরে বস্ত দুনিয়ার সমস্ত মানুষ ওই আল্লাহ কে পাওয়ার জন্য শওখান জানতে আর এটি ইলিশ রহমতুল্লা কথা ছিল যে দাওয়া তো টাবলিক দিয়ে আসলে কি চান বলে আমি এই কথাটাই চাই প্রত্যেক মানুষ সৌকান আন্লার জন্য জান দিয়া দেয় আর কে এক টুকরা জমির জন্য যান দিয়া দিতেছে দোকানের জন্য দিয়া দিতেছে চাকরির জন্য দিতেছে বলে জানতো যান কিমান পর্যন্ত দেয়া দিতে যদি চিনতো আল্লাহ জানা থাকতো আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দৌড়ে কোনো আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য শৌকান চাং দেওয়া দিত পাপ মেরে দোষ শাক আকাশের উপরে সমুদ্র বানায় রাখতে যার গভীরতা আসমান গভীরের দূরত্ব যতটুকু এতটুকু মাুল বাহারি লা দুই কান্দা চোদ্দশো বৎসরে রাস্তা এই কান্দের উপরে আল্লাহর আরসায়ী খালতিহী থেকে পর্যন্ত এটার উপরে যতদিন আল্লাহ হুকুম করেন অতদিন পর্যন্ত তারা জায়গা কত যে আল্লাহ কোনো ফেরেসটাকে কাহেন হিম্মা কেমন হিম্মা রাখেমন হিম্মাগুন হিম্মাল দাঁড়ানো অথবা রুকু অথবা অথবা বসায় চোখের পলক চোখে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য ਉਨੋ ਦਿਨ ਜਫਲ ਹੋਇਨਾ ਕਿਆਮਤ ਦੇ ਦਿਨ ਉਲਵੇਰ ਗੋਲਵੇਂ ਮਾ ਸਜਾ ਦਿਨਾ ਕਹਬ ਕ ਸੁਜੂ ਇਬਾਦਤੀ ਤੁਮਾਰ ਰੂਕਮ ਇਬਾਦੋ ਸ਼ਾਨ ਚਿਲੋ ਇਰਕਮ ਆਮਦਿਰ ਦਰਾ ਸੰਭਵ ਹੋਇਨਾ ਵਲਾਕਿਲ ਮਸ਼ਹਦੂ ਲਾ ਨੁਸ਼ਰਿਕ ਬਿਰਬਨਾ ਅਹਦ ਐ ਇਤੋ ਸੱਕ ਕੀ ਦਿੱਤੀ ਕਿ ਤੁਮਾਰ ਜਾਤੇਰ ਅਰ ਇਤੋਰ ਸ਼ਾਤੇ ਕਿਉ ਸ਼ਰੀਕ ਨਾ ਹੈ ਸਭੋ আল্লাহ আমাদেরকে पैदा করেন না সংখ্যা বাড়াইতে ওয়ালা আন আমরিনা হিজমানহু उन्हों निश्चित रूप से अल्लाह के विरुद्ध कार्य करें अल्लाह द्वारा तो हमें पैदा करते हैं आ मनुष्य पैदा जितना तो अल्लाह নিজে বানো না করেন सुनो सुनो सुनो তোমাকে কিভাবে पैदा करती सुनो বলে তুমি তাউলা ফি খতাঈনি তুমি সর্বপ্রথম আমার ভাণ্ডারে ছিলাম চন্দ্র সূর্যের কিরণের ভিতরে তোমাকে ঢুকেছি মাতার বৃষ্টির কোটার ভিতরে তোমাকে আলাল তোমার পরে জমিনে তোমাকে নিক্ষেপ করছি আজকাল কুতি কুটি উমাহা বা মাবাবা বাবা খাদ্যের ভিতরে জমা করছি মা খাইছে তারপরে আমি জমা করছি ওইখান থেকে আমি বাহির করছি হ্যাঁ প্রসেসিং মাধ্যমে জমা টুপি বাতনি অমনি তোর মার পেটের ভিতরে আমি জমা করছি আল্লাহ বলতে দেখো দেখো তোমাকে দুনিয়াতে আবাদ করার জন্য আমি সমস্ত প্রস্তুতি করছি সমস্ত মকসদ সামনে তোমার তোমাকে আমি দুনিয়াতে আবাদ করার জন্য সবকিছু করছি কেনই বানাইবেন এদেরকে দুনিয়ার মুখে করবে। দুনিয়ার ভালোবাসায় ডুববে আর বস্তুর দিকে দৌড় লাগাবে এক সময় আসবে আপো বস্তুর জন্য মখলুকের জন্য আর বস্তুর জন্যাবে রঞ্জিত করবে কেন বলেন্হক আমাদের সংখ্যাই তো এত বেশি আসলে চিন্তা করলে দেখা যায় আল্লাহ সত্য কথা বলতেন لا يا لم جنود ربي الا خوف الله শুননের শঙ্কা আল্লাহ ব্যতীত কেউ জানে না ফেরেশতার শঙ্কা আল্লাহ ব্যতীত কেউ জানে না আহা আপনাকে আমাকে পরিচালিত করতেছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহ আরে শোনো শোনো শোনো তোমার কণ্ঠনালীতে ফেরেশতাকে বসায়া রাখছি الذي يمجز بين التوام والماء والريح যে পাতা আর পানির যে হাটকে পরিচালনা করতে শোনো শোনো শোনো তোমার কথার উপরে তুই বসায় রাখছি মামিন কৌলিন ইন আকিম তুমি যা বলো দুই করেছে একজনের নাম রকিব আর একজনের নাম আকিব করতেছে আমার কাছে তোমাকে হেফাজত করার জন্য ছয়জন করেছি তোমাকে রাত্র দিনের মতিমত আসে বন্দা জানে না ফেরেস্তা তাকায় আসে হেরাসতে আসে পাহারা দিতেছে যদি আজকে দুনিয়ার মানুষ আল্লাহকে কিনার মতো চিনতো আর জানার মতো জানতলুক মহাপেদের কি হেফাজত করবে দুর্গের ভিতরে থাইতো কত কত কিছু বোঝা যায় ঠিক না যেখানে সারা দুনিয়ার মানুষ মনে করে রক্ষিত ওইখানেই যখন রক্ষিত না তল্লা বলতে শুন আমি যদি রক্ষণাবেক্ষণ করতে চাই তো দুনিয়ার কোন মানুষ কিছু করতে পারে না ছয়জন তো সাথে রেখা দিচ্ছি গুমের ঘরে তোর উপরে কি ঘটে তোর জানা নাই ফেরসটা পাকা আছে ফেরেসটা আল্লাহর দিকে অনুমতি দিতেছে আমি হেফাজত করবো আল্লাহর হুকুম আসে হাফিজ আফ দি আমার বন্ধাকে হেফাজত করো হেফাজত করো হেফাজত করো বলে হাফিজ আবদি আমার মন্দাকে হেফাজত করো ঘুমের করে তোমার হেফাজত করা হইতেছে জাগ্রত অবস্থায় আস তোমার উপসিরা সব কাজ তারপর দৌড়াই তোমার তো আল্লাহ ফেরেস্তা দের আল্লাহ বলতে হাফ হাফিজ আবদি আরে আমার মন্দাকে হেফাজত করে হেফাজত করে হেফাজত সবার সাথে আছে হেফাজত করার জন্য রাত্র কাটায় নানির ভিতরে দিন কাটায় নাসর মানির ভিতরে তা সত্য আল্লাহ তাকে হেফাজত করেই চলছে আমদি করুক আবার রক্ষণাবেক্ষণে 24 ঘন্টায় আমি রত আর তুই আমাকে আমি তোকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছি আর তুই আমাকে ভুলা বৈশা একবারও আমার দিকে টাকা না যে রক্ষণাবেক্ষণ করে করে সার ছাড়ে আবার হুকুম অনুমতি কাজ আল্লাহ এইখানে বন্ধ করে দিবু না আবার ছাড়তে দিব এই জন্য দুনিয়ার মানুষ শ্বাস মরে বা শ্বাস নিয়ে মরে হ্যাঁ কিছু না এটা তো আরে খাটিছে না যাবে আল্লাহ বলে কোন চিন্ত কারণ নেই বাহুের জন্য আমি কারণ বানাই দিব ইয়াদের কুরু তা মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোর নাম কেউ স্মরণই করবে না মৌট উত্তর করার পরে আল্লাহ মাত্র হাল করা শোনো শোনো শোনো যা জালু নির্মাধ মৌতের জন্য কারণ বানায় নি মানুষ মৌত নিয়ে আলোচনা করতে করতে বিদেশি পর্যন্ত বোঝা যাবে তোর নাম কেউ নিবে না তোকে গাড়িও বানাবে না জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করবো মেরে ভাইও মেরে দু মেরে আজিজো মেরে ভাইও মেরে দু মেরে আজিজো আল্লাহ নত কে সামনে রেখে আমাদেরকে ফয়দা করতেন আর সমগ্র নেতামকে আমাদের অনুগত করতেন এই জন্য আল্লাহ পাপ সানি। শোনো আমি আগু রোকরণ করি রক্ষণাবেক্ষণ করি অথচ আমি তোর রক্ষণাবেক্ষণ করে চলতেছি আবার বলে আত্মাওয়ার সমস্ত গুনাকে আমি লুকায় চলতেছি অথচ তুই আমার আমাকে ভয় পাত না তুই রাত্রে গুনা করি সকালে কেউ জানতে দিই না আমি যদি তোর বোলটি সমাজের সামনে চূড়া করি তোর কালামের জায়গায় তোরে জুতা মারব জুতা আমি ওই আল্লাহ আমি ওই আল্লাহ যে তোর বুলকে লুটায় তোর বোলপুরিটিকে আমি লুকের প্রকাশ করতে দিই মেরে ভাই ওরপরে হা যদি জমিন কে হুকুম দেই তোকে প্যাকে নেত কারি হা যদি সমুদ্র কে হুকুম দেই তো তোকে তলো বেশি নেওয়া যাবে লাউ হাম মালাহতকা যদি বেরেস তাদেরকে হুকুম নেই তো তাকে ধ্বংস করা তো আমি অপেক্ষায় আছি কাউকে হুকুম দেয় না শুন শুন শুন কাউকে হুকুম দেয় না আমি অপেক্ষায় আছি কোনটা আবধি তা ইলাইয়া তুই যদি আমার বন্দো হাস তো একদিকে আমার দিকে ফিরাজ ইলাইলান কাদের তোর যদি দিনে তিরাস রাত্রে ফিরাস হোস তো আমি আল্লাহ বুকে জরা আনি ওই আল্লাহ আমাদেরকে এক মকসদ কে সামনে রেখা পয়দা করতেন সমস্ত নিজামকে আমাদের জন্য চালাইতেন সমস্ত নিজামকে আমাদের অনুবর্ত করছেন ওই আল্লাহ আর আপনাকে আল্লাহ বলতে বানায় যখন ফেরবে এখন আর করার কিছু নাই তো ফেরেস তারা বলতে আল্লাহ ফজা আল্লাহমিয়া এদেরকে দুনিয়া লিস্ট দিয়াবেন ফজা আল্লাহ আখেরা আমাদেরকে আখেরাত দিয়া বলছি হয়ে যাওয়া তুমরা যত বিশালই হোক না কেন করে হুকুমের তৈরি ইসলামের বিশালত্ব কত বড় সিঙ্গাপু মুখে নিয়ে দাঁড়ায় আছে কান আল্লাহের দিকে ছাড়া আছে আল্লাহ আল্লাহ বলবেশ্রীর ইসরাফীর বলবে কাম না রব্বি পুর্বু পুর দিব তো পটা দিব আল্লাহ বলবে নতানিদা একের বেশি দুই দেওয়া চলবে না যে বিল্ডিং বানা বিসুল বলেন আসমিনের ভিতরে যা আসে সব তোর মতো হুকুম দিয়েছে প্রসারিত করলে দুই সীমান্ত ঢেকা যায় আকাশে উপরে পাও সমিনে নিচে লাম দিয়া ভালো আপনাকে এতটুক বলতেছি ইত্যার বাজে না আমার এক পরের কোনটা আমার চলিক কমিল আমি আর চাকরির জন্য ব্যবহার করছি আকাশ টুমিনাল হার জমিনের থেকে উঠাইছি আসমান পর্যন্ত বাড়ির হিসাব করেন এক পরের খুনা এই শক্তি তো ছয় শত পরে কত শক্তি যেই ছয় শত পর যে শরীরে লাগানো ওই শরীরের কত বড় শক্তি যে আউ্ হুকুম দিয়ে ওই আল্লাহ কত বড় মুসলমান রবকে কিনে না যদি রফকে চিনত তাহলে ওই কথা সত্য যে রফকে পাওয়ার লেখা চানের বাজি লাগাই তো বাজি সেরকম তাহার ছিলাম চানের বাজি লাগাইতে বেটি লাগাইতেছে চানের বাজি লাগাইতেছে টাকা ইয়ে না বাচ্চার দিকে ওইখানে তো আল্লাহ মাদুর করছে কিন্তু চার সন্তান যুবক লড়ার মতো ক্ষমতা রাখে চার সন্তান সান্ত্বনা তোমার পরিচাকে জোরা ঠান্ডা করা আমি সামনে এই বাইর লাইনে এই বাইর বামে এইবার পিছনে এরকম লড়ব যে ওদের ময়দানের ভিতরে দেখা যাবো আবরণ চাম্বুর চায় সন্তানদেরকে জাহান নামে পৌঁছাবো শেষমেট নিজেদের চান আল্লাহকে দিয়া দেব এমতের দিন উঠো উঠো চার সন্তানের শহীদের পাপ কইলা উঠো কোন করবা নাই কিন্তু বাপ কি বলতে ব্যাচা যদি আখের হাতের মোয়া হয় তো হইতো তাহলে মেনো নিতন্ত কথা কিন্তু মোয়া তো আখেরাতের বিদায় আমি ল্যাংরা পাওনি হা হা বউ এরকমই বহু ছিল হ্যাঁ বউগুলো বাড়িতে রাখার জন্য টিটকারি দেয় বরং আরো উৎসাহিত করার জন্য টিটকারি দিতে ছিল হা তুমি তো ল্যাংরা পাওনি ভেজা আসতে গুলো দেখতেছি বহুদের ময়দানে যখন পাহাড়ি জল আসছে তো আমরো জম্মুরাল লাশ বাকির হয়ে গেছে ছত্রিশ বৎসর পরেও মানুষ দেখতে যে আমুরো জম্মুর ক্ষতস্থান থেকে কেননা আল্লাহ কে কিনছিলেন মাস্টর কে বুঝছিলেন তো দুনিয়ার কোন জিনিস তাদের রাস্তায় খারাপ নেই যার কারণে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করতেন আজকে তো আবেম কো না শিক্ষিত তো বুঝানো যায় না গ্রাম্য কে করতে বোঝানো যাবে অশিক্ষিত কে করতে বোঝানো যাবে শহরবাসী কেই বোঝানো যায় না গ্রাম্যবাসী কে করতে বুঝানো যাবে যখন মস্ত আল্লাহ কে কিনছিলেন তো দৌড় লাগানোর মতো লাগাইছিলেন যা তারা আল্লাহ তেরোটা পুরুষকার তাদেরকে দুনিয়া তেরোটা তেরোটা এই জন্যই বলছে আল্লাহ বলতে শোনো শুনো বলছিলো আল্লাহ তুমি এদেরকে দিয়া দেন আখেরাত আমাদেরকে দিয়া দেন তোকে আল্লাহ বলছিলাম খালা তুই দিয়া দিয়ে তোমাদেরকে আমি দিলাম আফেরাত ওদেরকে দিলাম আফেরাতে সব মেয়ামত ওদেরকে দিলাম আল্লাহ আমরা কি করবো তা বলে আহমন খ্যাতমস করবা খ্যাজমস না কোনটা পরিচালনা করতেছে চক্ষু দেখে যদি তা না হয় তো তেরো কুঠি তেরো কুঠি ক্যামেরা এক চক্ষুতে মাত্র সিক্স সেন্টিমিটার জায়গার ভিতর আল্লাহ আল্লাপাত এই ক্যাবের কে বাহির করতে না একটা আর একটা সাথে ফায়ার হয় যদি তাদেরকে কেবল পি না লাগাইছেন তো এত বড় আল্লাহ এত বড় মেরে এক জিব্বা কে বানায় না শুধু টেস্ট করে আর রিপোর্ট দেওয়া যায় কোন ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নাই কোন কলেজে যাওয়ার দরকার নাই বড় কোনো কেমিস্ট্রিও নাই খালি নাকে কে আর রিপ্লাই সাথে সাথে সাথে সাথে যত দূরের আওয়াজই হোক যত দিনের পুরাতনই হোক আওয়াজকে রক্ষিত রাখে তারপরে যখন শুনে সাথে সাথে সবকিছু উপস্থিত করা দেয় যতই লুকায় আওয়াজ বাহির করেন না কেন যতই বিকৃতি করে আওয়াজ বাহির করতে চান না কেন কোনো না কোন সূত্রে যার ক্ষুদ্রের বিচার সেগুলো এই আল্লাহ বলতে অফিস আন্তু শিখু মা পালা তুপির কখনো নিজের মধ্যে ডুবকি মারি তো আমাকে দেখতে পাবি ডুবকি না আয়রন শুগর যাবে মেশিন দিয়া তো আল্লাহ রেখা দিচ্ছি ঠিক না মেরে দোক ভাই সাহাবাই গ্রাম যখন বুঝছেন আল্লাহকে চিনতেন এই জন্য আল্লাহ বলছে তুই বুঝছিলেন আর তুই করছিলেন আজকে কিন্তু আবাদ হইতেছি না দিন যায় আর বরবাদি বাড়তেছে ঠিক না কি বলেন বলতে দুই জায়গা আবাদ কর দুই জায়গা আবাদ কর এক জিনিসকে সহি বেশি লাগবে না দুই জায়গা আবাদ কর এক জিনিস কে কর। সার্কেট কে ঠিক করে তার ঘোড়ার গতি তো ঠিক থাকে কিন্তু বাতাস খুব উতড়ে ঠিক না আর যদি সার্কেট উল্টে আয় ঠিক করা যায় সার্কেট তো তাহলে ঠিক আছে গতিও ঠিক আছে বিদ্যুৎ সার্কুলারও ঠিক আছে কিন্তু বাতাস ঠিক কর যে আদিত আজকে বুঝি নাই আবাস করতেছি দোকান আবাস করতেছি বাড়ি আবাস করতেছি কারখানা আবাস করতেছি জমি আবাস করতেছি বাগান আবাস করতেছি সবকিছু কোনারায় না শকুন আর শান্তি দিতে পারতেনা ঠিক না বলে আবাস কর। তুই জায়গা আবাস ফেরাবে আবাস ফেরা দেবে মুখ আসে কে আমি আবাস তোরা দিচ্ছি তো বলতেছে তেরো পুরুষকার দুনিয়ায় দিচ্ছি দুই تتبثل في الزل بالإسلام ذا إزتر زبان تكي إزتر زندگي وناثر كدسي توم رضي الله تعالى نجد كارتيا بولدته كنا قلاب الصحراء فأزن الله بالإسلام عمر مرود دن الككور جلام اللهم أدرك إسلام درائي إسلام تتبثل كنا عدل قوم فأزن الله بالإسلام আমরা সবচেয়ে জাতি ছিলাম ইসলাম দিতে হমরুল্লাহ করে অমর আবনুল্লাহ আনহু আর সেনাপতি আবু ওবায়দা যখন বাইকুল মখদার স্বাধীন করে তো অমর রবি আল্লাহ আনহু বাইকুল মালা বলছিলেন ইহুদি পাত্রীরা চাবি তো বাইদুল মুখার্জার হাতে দিব না তার হাতে আমরা দিব না পেশা দিন চিঠি পঠে আপনাকে ছাড়া চাবি দিবে না চলতে নদীনা থেকে চলতে চলতে যখন সামের বর্ডারে করছে তখন ওই রাত্র বৃষ্টি হয়, আমাদের ধারণায় সবচেয়ে বড় গল্প কোন জায়গায় জানেন মানুষের দুই জিনিস যখন কমে বা বিলুপ্ত হয় তখন মানুষের ভিতরে সবচেয়ে বড় রোগ হয় নিজের মূল্যায়ন ও বস্তুর ভিত্তিতে অপরচয় মূল্যায়ন বস্তুর ভিত্তিতে করে নিজের মানসমা নিজত বস্তুর ভিত্তিতে নিজের মূল্যায়ন ও বস্তুর ভিত্তিতে অপরের মূল্যায়ন ও বস্তুর ভিত্তিতে এগুলো সবচেয়ে বড় রোগ আছে যখন কমে বা বিরক্ত হয় তখন নিজেকে নিজের মূল্য বস্তুর ভিতরে দেখে আর অপরচ মূল্যায়ন বস্তুর ভিত্তিতে করে যেরকম আজকে আমাদের মূল্যায়ন আমরা মূল্যায়ন করি উন্নত জগতের মানুষ আমাদের দেশের বিত্তবানদেরকে তারা যেরকম কোথায় বাস করে প্যারিসে লন্ডন নিউ দুনিয়ার বাচ্চা বাধা কিছু যা দেখি না ওই প্রমাণের সভ্য লোকেরা বাস করতো স্বামে ওই প্রমাণের সর দুনিয়ার যারা সভ্য ছিল তারা স্বামী বাস করতো স্বামী আর লোকেরা সব সম্ভ্রান্ত লোকেরা আমিরুল মমিনিনকে স্বাগত জানাইতে যাবেন যদি নেবা পোসাদ দিকা পছন্দ না করেন সেই জন্য উনি শাম থেকে একটা পোসাদ কিনতেন খুব উন্নত লোকদের কিনা আমিরুল তো নিচে থাকবে ওই সময় ওই জায়গায় সেই জায়গায় পানি আর পানি কাদা আর কাদা এখন আমিরুল মমিনকে হাঁটতে হবে উপরে উঠতে হবে আমিরুল মমিন কি করতে। সীমান্তের কাছে করছেন এখন সামের ভিতরে ঢুকবে আবু ওবায় রাধীলেন যে হায় হায় আমির মোমিনের এই অবস্থা ঢুকবেন আমার কৃষি তো স্বামের সংক্রান্ত লোকেরা স্বাগত জানানোর জন্য আসতেছে এই অবস্থা তো আমিরুল মিনির কি বল সুরাফা উসাম স্বামের সংক্রান্ত ব্যক্তিরা এখনই আপনার স্বাগত জানানোর জন্য আসবে আদাল আল এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না ইসলাম আল্লাহ ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করছেন বলি মকালত কে কি বলে উমরের পর এক গনের চোখে আবু রবি আল্লাহ বলে আমি চব্বিশ ঘন্টার জন্য নিজেকে গায়েবা ফেলছি মেরে ভাই মেরে দোস্তি দিচ্ছিলেন ওনাদের যে দুই টাকা আবাদ করার কারণে ওই দুই টাকার আবাদির কথা আল্লাহ কোরআনে বলতে কোরানে কোরআানে হাদিস তো পরে বয়ান করবো আমি কোরআন বয়ান قرآن ما ست دوئتها بعد قروه تتمادر كنه إسطة للهندكة وإسطة للدنيا قالت يو خنجيش دي سن قالت يو الله فاتك سن أفاقهم لسقين الكامل الله فوري فورنا دينيرو ترامل كرا سوكي دي ايه جنوناي جو دينير بندو ما سوى شت شرارك بندو বিন্দু যদি তাদের সামনে সারা কথা আসতো তার মোকাবেলায় যদি সারা দুনিয়া দেওয়া হতো তো দুনিয়াকে ফুটবলের মতো উড়ায় ওই দিনের বিন্দুকে শুধু বলতে সেটা চায়ে যাতে ওলামা যায়েদের চায় দরখানের খানা উঠায় খায় না রুমি সম্রাট লোক রুমিরা বড় সব লোক বড় উচ্চ লোক এদের মন্ত্রী পরিষদ আসছে বড় বড় দূতেরা আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে আপনি ওই দফতর খানের খানা কমপ্লিট নেই হত্যে উঠা শূন্য তাহিবি এই আহমদদের জন্য নবী শূন্য ছেড়া দিব আজকে বলে শূন্যতে দায়দা এত জরুরি না এতো জরুরি না কোনো মফলুকের কাছে ওই তাপত নেই এক ভিতরে যা তা আছে এক আদ্র শুননতের ভিতরে যে তাপত আছে আজকে তো উন্মত তো তাকত কে হারাই শক্তি কে হারাইতে নাইলে এক জামা ছিল পাহাড় সমুদ্রের উপরে গোড়া দৌড়াইয়া দুনিয়ার জাতিকে দেখা অগ্নিগিরি বন্ধ করা দেখাই জমিনের উপরে কোড়া ময়রা ভূমিকম্প কে বন্ধ করা দেখাই তো ওই জাতি বলে আল্লাহ কে দিতে দুনিয়ার সামনে খুঁড়া দিতে দুনিয়া জিনিসটা কি সময় হয় না আমার কাছে আমি আমার শরীরও আদায় করতে পারতেছি না প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তিনটা জিনিস খরচ করতে পারা কান খুলে শোনা নেন কান শুলা। কোন মুক্তির ফটুয়ার প্রয়োজন নাই কোন মুক্তির ফটুয়ার প্রয়োজন নাই কোন মহাদেশ মুপাস্তের ফটুয়া প্রয়োজন নাই আল্লাহ ব্যক্তির উপরে তিন জিনিস ফরজের উপরে তিন জিনিস নিজেকে জাহান্ন থেকে বাঁচানো সবচেয়ে বড় ফরজ নিজেকে জাহান্ন থেকে বাঁচানো দিদি বাজারটা পালা এত বড় ফরজ না যত বড় ফর নিজেকে বাঁচানো আমি সারা দুনিয়র ইসানিয়ত করে আমি খরিফা বানায় পাঠাই দ্বিতীয় ফরজ সারা দুনিয়র ইন্সানিয়ত রসুন উল্লাস তারিকার উপর উঠানো সরা অনাবমানিত্তبانی অনাবমানিত্তبانی এটা হলো দলিল যে সারা দুনিয়া ইরফানিাতের কে নবীর তরিকার উপর উঠানো সবচেয়ে সরা দুনিয়া ইরফানিাত সারা দুনিয়া ইরফানিাত এজন্য বলতে দুনিয়ার হাকিকত কে বুঝতে তাদের কাছে দুনিয়া জিনিস ওই জিনিস যত বড় ফরস মানে ইমান শিখা ফরস ইমানের হালতে থাকা ফরস ইমানের হালতে মরা ফর ঠিক না হ إيمان شكا فروس آمينو كما آمن النار إيمان شكو ترككم أصحاب محمد الشيطة إيمان شكا فراجدنا إيمان شكا فراجدنا إيمان كشك تحضر على رواية حسن ابن عمر رضي الله تعالى نحن أصحاب محمد تعلمنا الإيمان ثم تعلمنا القرآن আমরা محم্مد ال اللہ الم صحبی আরা ایमान के शति তার প पुरान के शति तो আফমہ حدद द তার প पुराনের আকাम के আমরা पान করবি ت ت স এ সम्म আসবে یہمونनان তারپुरा के शবে य نह قبل ایमान ایমানের پবে य نह ن ফ তার व পুলা के খুল সুন্দ করবে। সুন্দর করবে হরুক গুলা হুদুদা তার সমস্ত হুকুম করে দিবে সবচেয়ে আল্লাহ ওনাদেরকে তুনিয়ার হাকি খুলে দিতে দুনিয়ার জিনিস চাষি আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করিস না যারা ধোকা করতে ওদেরকে যায় আবার বলতে আবার বলতে শুনো শুনো শুনো কুকু পুত্র আরে তুমি ওদের জন্য খেলা দাও যারা দৌড়ায় আর কুকুরের তুমি কি শুনো নয় আল্লাহ রসুল বলতে জানোয়ারের মতো আরে জিনিসকে তো খরচ করতে রাজি আখেরাতের জন্য প্রয়োজন হলে চান দিতে রাজি তো আখেরাতের জন্য রাজি দুনিয়ার জন্য তারপরে কি করছে আল্লাহ পাপ সমস্ত মকলুকের ভয়ের থেকে পাহাড় মকলুকালের জন্য ললিত কে বলতেছে সত্তর হাজার ষাট হাজার সামনে সব পায়ে বেরিয়ে লাগালো তো সেনাপতি কে হাসতেছে আর বলতেছে আমিরুল সৈন্যের সেনাপতি শোনো শোনো শোনো শোনো তুমি বলতেছো ঠিক আমি বলতেছি মারিয়া রফ্ি রেসা উম রপ্পা আমার সাথে আল্লাহ আছে এদের সাথে কোনো আল্লাহ নাই আমার সাথে আল্লাহ সাহায্য আছে আল্লাহ সাহায্য ষাট জনে ষাট হাজার জন লাগবে আসতে কিলা ফাতার ওই কিলা গত বছর আমরা দেখা আসছি যেটা কালের কিন্তু রলিদ রবিআ স্বাধীন যার ফটক নিজের হাতে ঘুরা দিবে কীরা দেখলে কত বড় যে সেনাপতি বলতে কি করবো আমার কাছে কি করবো কি করবো এই কথা নাই আমার কাছে জবাব একটা কি জব কামারে উঠা ভিতরে ছেড়া কি করবে তুমি ভিতরে যা বলে যা করবো আমাদের নিয়ে আসছে সেখানকার দেওয়ালের ভিতরে আটকাইছে রশি বায়া বায়া নিজে উপরে হচ্ছে উপরে উঠে সবাইকে সালাম দিতেছে সালাম গোয়ার নিজেকে নিজে ঢেলা দিতে কতক্ষণ পরে ফটকছে সালাম এইবার তোমরা শান্তির সাথে ঢোকো শান্তির সাথে আর জমা করো কাম আমি এই জন্য আসছে তো চোখের পানি জড়াইতেছে আর কনতেছে আর বলতেছে আমি না খাও আর আমি তো উটের মতো বিশ্রায় মরতেছি স্ত্রীর জবাব কেন তুমি উটের মতো ঘরে মরতেছ আজকে মরতেও যায় না মরার থেকে মাসে চান মারসিকা রাস্তা চান রাস্তা রাখি আমি ঠিক বলবো আমি আজ রায় ঠেকাওয়া তো মেরে ভাইও মেরে তুমি তো মা ধুর বলে বেশি আমাকে কোরআন বুঝেছ না আমাকে বসায়াবে বসায় দিতে বলে এবার আমাকে মেয়েরা চল বলে এত আসার কেন মৃত্যুকে ফাঁকিয়ে দিতে চাই আর ব্রাইডের লাভ করতে চাই না হ্যাঁ এই জন্য বলতে আল্লাহ যে মরতে মরে নাই আর ভাগ্য মেরে দোস্ত মেরে ভাইও বলে শুনো শুনো শুনো স্ত্রীকে বলতে শুনো শুনো মা তার وما اخترت معركه كون سجامي قرين الا قدت سلمتي امي الصبح आगे नीचे के करती لاغوص في سبيل الله الله रक्षा করার জন্য ولكن لقبه رسول الله كيف الله المسلول الله رسولomega কুপা দিতে আল্লাহর অতি উত্তরバリ لا يكبر الله الله ব্যক্তিকেকেকে বলার এই জন্য আমি ভয়ে মরতেছি যেতে বলতেছে ভিতরে কেন আঙ্গুর ঢুকানো যায় সবাই গ্রামের দিলে আল্লাহ ভয় বাহির করে দিয়া আল্লাহ ভয়ে ঢুকা দিতে আর কি করছে কানে বলতে ঠাকুর দিয়া এই জন্য উত্তর মানুষ রাস্তা বন্ধ করে বসে আছে তারিখ আর বলতে বাক্যে বলতেছে ওই রাস্তা হারায় যেতে রাস্তা দেখা বাঘ রাস্তা দেখাইতেছে আবার সালাম দিয়াছে মনে হয় তেলা এক তেলা এক তেলাপ প্রজেন্ট হ্যাঁ উম্মতের সবচেয়ে বড়িগাম উম্মতের জন্য হল সবচেয়ে বড় খতরনা রোগ উম্মতের ভিতরে আপসের ফাটল আপোষের এক আপোসের একতলাপ উমতের জন্য সবচেয়ে বড় খতরনাক জিনিস যেই দিন থেকে মতামতের ভিতরে পায়না থেকে উম নিচে যাইতে শুরু করছে ওই দিন থেকে ভাই বানারি ভাই সবাই চাল্লা ধনী বানায় কি বানায় ধনী উড়ানে বিজয় তাদের কপালে লেখা দিতে তাদেরকে সমস্ত মখরুখ তাদের অধীন করে দিতে বৃষ্টি আমার প্রয়োজন আমার জমিনে বর্ষিত হবি এক ফোটা কারো জমিনে পড়া চলবে না যতটুকু প্রয়োজন দেশীয়া দর্শন করতেছে না করতেছে না এক ফোটাও বেশি না আমার জমিনে সীমানার বাইরেও এক ফোটা হক চলবে না যেরকম করতেছে এরকম গর্ষিত করে দাছেন সপ্তাহের অধীনে সর্বশেষ আল্লাহ কি দিচ্ছে রবি তাদের অনুসরণ করবে তাদের মত আমিও তোমাদেরকে ওই পুরুষ দিয়েই পুরস্কৃত করবো একই বেলা তোমাদের গলায় পড়াবো অনুসরণ যারা করবে যেই ফুলের মালা তাদের গলায় পড়াইছি ওরকম যে তাদের অনুসরণ করবে তার গলায় পড়ায়নি এই জন্য তারা দুই আবাদ করতে হ্যাঁ ঘরেও বেরে দিচ্ছ আল্লাহর ঘরকে তারা তাদের কোনো গর্ব ছিল না আজকে আমাদের ঘর আছে ঠিক না তাদের কোনো কি ছিল না আল্লাহরই তাদের জানবো আল্লাহ বলছিলেন মন যে আল্লাহর ঘরকে নিজের ঘর বানায় নিল কপ্প আল্লাহ তার কফির হয়ে গেল জিম্মা আল্লাহ তার জিম্মর হয়ে গেল তার শান্তির জিম্মার আল্লাহ তার রহমতের জার আল্লাহ তার জিম্মাদার আল্লাহ তার উপরে রাজি হওয়ার গ্রান্ড আল্লাহ তাকে জান্লাতে পৌঁছানের জিম্মারি আল্লাহ এই জন্য তার আল্লাহর ঘরকে আবাস করতে এই জন্য পুরানে বলছে পাঁচ পুরুষ তার আল্লাহর ঘরকে ঘর বানাইবার আবাস করবো নিজেদের ঘরে কায়ের বা বা জিনিস মানে আল্লাহ রে সবচেয়ে নির্দিষ্ট খরচা যেটা না আবাস করে নেয় ঝুপড়ি আবাস করছে আল্লাহর খরকে তো আল্লাহ কোরআনে পাঁচ পুরুষের কথা বলছে তোমার ইমান দুমুখ তোমাকে নামাজি বানাবো তোমার দ্বারা নামাজি বানামো তোমাকে চতুর্থ তোমাদের তোমরা আমাকে আর কাউকে ভয় করবে না সমস্ত মকলুকের ভয় তোমাদের দীর্ঘ সমস্ত মকলুকের তীরে তোমাদের ভয় দিব তোমরা যাবে চাল কাছে যাবে তোমাদের ভয়ে যাবে। কাঁপাইনি তোমাদের নাম শুনবে ওই ভিতরে আমি ভূমিকম্প জারি করে দেব বল গেশে যাই যাবে যেইখানে যাবে যের সাথে যাবে হেদায়েত না পাওয়া হলো তোমাদের কেহরার দিকে কা আমি ভরে হেদায়েত পেলাম হেদায়েত তো দেখুনা dunia janei bkti hadayat pabe na tarporo tomader keharar dike takaya oi pot pot to ami hadayat pel Allah কোথায় কাটাই উনি লিখতে সর্বপ্রথমে আবাদ করে দ্বিতীয় আল্লাহর দিনকে সারা তুমি মানুষের জিন্দিকে আসো এই জন্য এতগুলা পুরস্কার ওটা খোলার সময় নাই সময় শেষ ওটা যাবে না শুধু এতটুকু জানেন যদি সারা দুঃস্থার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য যদি সিন্দিগি লাগানো যায় তো মোটা পুরস্কার মোটা আল্লাহ বলে তোর সব গুণা মাফ করে দেব গ্যারান্টি সব গুণা মাফ আর কি হবে তুমি সমস্ত মাথায় আমি করবো সমস্ত মাথায় কি করবো আমি করবো আগে মাসায় খারাপ চাহাযো এমনটা নতুন শব্দ বেরোচ্ছে আমার অবশ্যই টাকা যাচ্ছে টাকা যাচ্ছে এখন মাসাইল পায় না এখনকার টাকাটা আছে বিভিন্ন আমার টাকাটা আছে অনেক টাকা আছে মাসাইল পায় না মোশাইলের তো আমার মাসায়ল আছে কি মাসায়াল বকরিও তো লাইছি কতটি শ্বশুরে দেওয়া দিচ্ছে আর বকরি তো বকরি এটাই দিকে আল্লাহ হেফাজত করবো যা রাওনা কর আমি তো ভালো করে কত কইতে পারি না কি এখন জবানের মশলা হচ্ছে এখন সবচেয়ে বড় মাসলা তাড়া পাড়াইছে কথা হিনা আমি তো একসঙ্গে হত্যা করে আসছি কি যাব আমার করবো কি কয় মাত্রা হল করতে কি হল করতেছে আমি তোমাদের সাথে আমার কুয়োষ তোমাদের সাথে আমার কুত্রস তোমাদের সাথে এইবার চাও না মেরে ভাইও মেরে কিছুই মশাইল না আল্লা ক্ষুদ্র পিয়া বানাইছি তোর ঠিকানো আমি রস্তে ক্ষুদ্রিয়া বানাইছি তার ফিরিস আল্লাহ হাতে বানাইছেন নিজে আদম কলম কাতনা একটা আদম আল্লাহ আদমকে হাত দিয়া বানাইছেন কলমকে আর সেই আল্লাহ আল্লাহ জবাব দিতেছে আল্লাহ বলতে আচ্ছা আচ্ছা এত কিছু শুনানের পরও তো দিনের ভিতরে এখনো খাই পিলে খাই কোরা মেলা এখনো সুনিয়র কিছু কথা রায় রেছে কি হবে আমি কি হবে আমার কুর্সির কি হবে আমার পদের কি হবে আল্লা বলে শোনো শোনো ওই তো আমার বিন্দা গাড়িতে নিয়ে আনিলাম আর ফিরা সাই বানায় রাখবো সোনা হ্যাঁ ওই তো সোনা বানায় রাখবো তুমি আমি আল্লাহ সোনা বানায় রাখবো পোকরা কথে তো না এই জন্য বলছে দুই জিনিসকে সারা দুনিয়াতে আবাস করে আর যত আল্লাহর ঘর আছে সব ভস্তি আবাস করে আমি তোমাদেরকে দুনিয়াতে আবাস করব। সমস্ত জাতি তোমাদের কঠিন করব। তোমাদের পায়ের নিচে আনবো আর আপেরাত আবাদ করে নেবো এই জন্য বেড়ে দোস্ত বোঝেন বোঝেন বোঝেন হায়াত বড় ছোট হকলের টোকায় পড়েন না আলী রবি আল্লাহ বল আকলের দোকায় পড়লো আকল তাকে টুমরা কোয়া ছাড়ল আকলের ধোকায় পড়ল আজকে নকের দোকায় পড়লো নকশন লক্ষ পঁচাশি হাজার ছিল সয়কালে কত বছর লক্ষ হাজার বছর আজকে দুনিয়ায় কোন তীরেরও এতগুলা যতগুলো প্রথম দ্বিতীয় আসমানের ফেরেসারা তৃতীয় আসমানেরাছেন চতুর্থ আসমানের ফেরেস তারা ওনাকে ডাকতেন সাথে ওনাকে ডাকতেন ষষ্ঠ আসমানের ফেরত তারা ওনাকে ডাকতেন هاشل সপ্তম আসমানের ফেরেশতারাও নাকি 잡তেন আযাজি وفي العرش مكتوب ابلیس عرشের ভিতরে ইবলিস লেখা ছিল وهو غافل عن اقضائه شাত পরিণামের ব্যাপারে সে বড় কাফের ছিল উদাসীন ছিল সে পাপ ছিল যে সাতটা বড় বড় उपाधि पाया देती 1 লক্ষ 85000 বছরের এবাদত আমি আজকে বেড়ে তো সেরা নব্সের ধোকায় পড়া একটা করছি আমরা কৃষের ধোকায় প্রথমটা আকলের ধোকায় করতেছি আকল ফুটেছে একটা দ্বিতীয় হইল নকশের দোকা এই করবে নিজে আছে না তুমি নকশের উপরে ভরসা করো না নক্লের টোকাও করো না চাপায়াপড়ে চাপায়াপড়ি ময়দানে যে দুই জায়গাকে আবাদ করে নিজের দুনিয়া ফেরাতের আবাদিকে বুঝায়া দিব এই জন্য হিম্মতের সাথে বলি কে কে আসে যে ইশা আল্লাহ চার চার মাস বলি চিল্লা জন্য কে ভাই বলি হিম্মত করি দাঁড়াই যাই হ্যাঁ চিল্লা অথবা চিল্লা চল্লিশ দিন অথবা তিন চিল্লার জন্য দাঁড়ায় हिम्मत कर अल्लाह जल्द कर हिम्मत करी हिम्मत कराई रमजान सामने चले आसते रमजान रमजान गुरु रमजान अपना बाहिविन्न ना कैके आ रमजान पर्त सीमे तैयारा चिल्ला तीनचिल्लार হিম্মত করি হিম্মত করি আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো বলি আরো বলি আরো বলি আরো দাঁড়ায় আরো দাঁড়ায় এই দিক থেকেও দাঁড়াই আরো দাঁড়াই বেড়ে দোষ আরো দাঁড়াই আরো হিম্মত করি রমজাম পর্যন্ত সীমা রেখা এদেরকে লড়ে যাওয়া যায় যদি ড্যান দিকে নিয়ে যাওয়া হয় টাইনে চলে যায় সব ট্রাইনে চলে যায় ড্যান বারিন্দায় চলি ভাই আরো দাঁড়াই রমজান পর্যন্ত সীমা রেখা যারা রমজানের করুন রমজানে যাবো